একটা হলো সবর আর একটা হলো সলাদ সবর এবং সলাপ এই দুটি মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সবর আর সলা আমরা খালি খুজুর অবর এবং সলা যখন আল্লাহর কাছে কোন বিপদ আপদ মুসিব সবরটা দুধরনের একটা হলো আশব আলাত আরেকটা হলো আশব আলাল মুসিব আল্লাহ আনুগত্যের উপরে টিকে থাকা এটাও সবর যেমন ধরেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ নামাজ পড়লেন তারপরে আল্লাহ যদি আর তারপরে আর নামাজ লাগবে না তাহলে সুন্দর হইতো না পাঁচ বছর খুব ভালো করে পড়তাম এরপর আর লাগবে না কিন্তু নামাজটা এমন যে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত লাগবে তাইলে যে নামাজের উপরে একটা সবর থাকতে হবে সবল না থাকলে আপনি এই নামাজের উপরে পারবেন না। আপনার মাঝে মধ্যে করা এটা সহজ কিন্তু করা এই কাজটা অনেক কঠিন কাজ এটা সবল লাগবে সবর এজন্য জন্য দেখবেন রমজান মাসে শুরু যখন হয় প্রথম কয়েকদিন মুসল্লিক ঠেলায় আপনারা মসজিদে ঢুকতেই পারেন না সিজনাল মুসল্লি। তাদের তারাই প্রথম কাতার থেকে এই তারাই দখল করে ফেলায় পায় না প্রথম এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে যাওয়ার কারণ কি তারা এত আগ্রহ নিয়ে মসজিদে আসলো আবার চলে গেল কেন সবর নাই শবর ধরতে পারে নাই এই দুই দিন তিন দিন চার দিন আদায় করছে বা এটার উপর সবর ধরে থাকতে পারে নাই এটাকে বলা হয় সবর আমরা মনে করি সবর খালি বিপদাপদে দৈর্য ধারা সবর কিন্তু বিপদাপদ যখন আসবে তখন দৈর্য ধারণ করা আরেকটা হইলো আল্লাহর কাছে সাহায্য সবার মাধ্যম হল সলা মাধ্যমে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে নামাজের মধ্যে নফল নামাজের মধ্যে কিন্তু আল্লাহাক বলেছেন আল্লাহাক সবেরিনের সাথে আছেন মুসল্লিদের সাথে আছেন এই কথা আল্লাপাক বলেন নাই দুটা কথা বলছেন যে সবরের মাধ্যমে সাহায্য চাও। সোলাতের মাধ্যমে এরপরে বলতেছেন ইনাল্লাহের কিন্তু আল্লাহ ইনাল মুসলিন মুসল্লিদের সাথে তিনি অবশ্যই মুসল্লি হবেন মানে সবরের মধ্যে মুসল্লি ঢুকানো আছে কথাটা বুঝছেন সবেরিন হওয়া মানে তিনি মুসল্লিও কেমনি দুদিন নামাজ পড়ে উনি চলে গেলেন তো উনি তো সব এরিনাই তাহলে উনি সব অন্তর্ভুক্ত না এই জন্য আল্লাহ সব এর আল্লাপাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন